নিশ্চয় আমি আপনাকে আপনি নামাজ পড়ুনিকা সিও প্রতিপালকের উদ্দেশ্যে ওয়ান হার আর কুরবানি করুন ইন্না শাহানি আকা নিঃসন্দেহে আপনার দুশ্মনী হুয়াল নির্বংশ নিশ্চিহ্ন হবে